রিম আসসালাম এখানে উপস্থিত সকল ভাই ও বোন কে পবিত্র কুরআলা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه كِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سمعنا كربنا كنسب وعليها ما تنسب ربن ড জাকির নাইকলেকচার দেওয়ার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ রসুল আউজ শানজিম বিসম রহমান রহিম বকুল জকিল কান রিমা বিনিস বার আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত এখানে উপস্থিত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের সকালের এই লেকচারটা আসলে একটা বিতর্কের সিকুয়েল দ্য কনসেপ্ট অব গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অব্রেট স্ক্রিপচার ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি এই সিকুয়েলটা সম্পর্কে দু একটা কথা বলি আপনারা অনেকেই হয়তো জানেন আর অনেকেই হয়তো সেই বিতর্কটা দেখেছিলেন এটা হয়েছিল আজ থেকে আট দিন আগে একুশে জানুয়ারি অনেকে হয়তো টিভিতেও দেখেছেন অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল শ্রী শ্রী রবি আর আমার মধ্যে এই বিতর্কটার আয়োজন করেছিল যৌথভাবে ব্যাঙ্গালোর একটা ডায়েট আর সাথে ছিল আর্ট অফ লিভিং আর এই অনুষ্ঠানটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল কয়েক ধরে এটা চেষ্টা করা হচ্ছিল অবশেষে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা হওয়ার প্রায় এক মাস আগে তার মানে দুই হাজার ডিসেম্বর মাসে অনুষ্ঠানের তারিখ ঠিক হলো টপিক হবে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুজম এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা তারিখ ঠিক করা হলো দুই হাজার ছয়ের একুশে আর আমরা দুজনেই কথাবার্তা বলে এই তারিখটা ঠিক করেছিলাম প্রথমে আমি অর্গানাইজারদের বলেছিলাম যে সময়টা যেন লম্বা হয়তো বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হবে কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর বললেন তিনি দুই আড়াই ঘন্টার বেশি থাকতে পারবেন না পরে তিন ঘন্টা থাকতে রাজি হলেন সেজন্য অনুষ্ঠানটা শুরু হয়েছিলাম বক্তায় প্রথমে ৫০ মিনিট করে বলবেন প্রথমে শ্রী শ্রী রবি বলবেন তারপর আমি বলবো আর বাদ বাকি সময়টাতে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তার মানে দুই হাজার ছয় সালের একুশে জানুয়ারির বিকেলে অনুষ্ঠানের অর্গানাইজার আমাকে ফোন করলেন যে শ্রী শ্রী রবি শঙ্কর কথা বলবেন না তিনি যান আমি আগে বলি তারপর উনি বলবেন তা না হলে এই অনুষ্ঠানটাই হবে না তখন আমিও রাজি হলাম যে অনুষ্ঠানটা তো এখন ক্যান্সেল করতে পারি না আমরা তাই অনিচ্ছাসত রাজি হলাম প্রথমে কথা বলতে আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা যদি আগে বলি আর উনি পরে বলেন এটা তো মেনে নিচ্ছি তবে আপনার কথার উত্তর দেওয়ার জন্য অন্তত দশটা মিনিট সময় দেবেন উনি রাজি হলেন সেজন্য জন্য অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে কথা বলব ৫০ মিনিট এক ঘন্টা বলবেন শ্রী শ্রী রবি শঙ্কর তারপর দশ মিনিট আমি উনার কথার উত্তর দেব এভাবেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানের ফর্মেটটা বদলে গেল আমরা যখন স্টেজে উঠেছিলাম শ্রী শ্রী রবি শঙ্কর আমাকে জানালেন আপনাকে প্রথমে বলতে বলেছি কারণ আমি আপনার কাছ থেকে শিখতে চাই আর অনুষ্ঠানের ফর্মেটটা একবার বদলে গেলে পক্ষে বিপক্ষে আনুষঙ্গিক অনেক জিনিসই পুরোপুরি বদলে যায় তবে আমরা চেয়েছিলাম বলে এই অনুষ্ঠানটা করিক দরকার কি এই সিকুয়েল করার কারণ হচ্ছে সেই বিতর্ক অনুষ্ঠানের কথা যদি বলতে হয় যেটা টপিক কনসেপ্ট অফ গড ইন হিন্দুই লাইট অফ সেক্রেট বিতর্কটা কমপ্লিট বিতর্কের রেজাল্টের কথা বলে কথা বললে তার সাথে আর কিছুই যোগ করার দরকার নেই তবে অনেকেই পরে আমার কাছে এসে বলেছে যে উনি তার বইতে ইসলামের বিরুদ্ধে যা লিখেছেন সেটা নিয়ে আপনি কথা বললেন না কেন অথবা ওনার অমুক কথার উত্তর দিলেন না কেন এছাড়াও অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে এখানে একটা কথা বলি বিতর্ক অনুষ্ঠানটার কথা যদি বলেন ওটা শেষ হয়ে গেছে ওখানে কিছুই যোগ করার নেই দুই নম্বর পয়েন্ট ওখানে আমার সময়টা ছিল সীমিত সেই অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমার লেকচারেও কয়েক মিনিট সময় বেশি নিয়েছিলাম অনুষ্ঠানের মডারেটর তারপর শ্রী শ্রী রবি শঙ্করকেও কথা বলার জন্য একই সময় দিয়েছিলেন সময় ছিল অল্প সেই অল্প সময় যতটুকু পারি বলেছি তিন নম্বর পয়েন্ট উনার যে কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম সেগুলো ছিল টপিকের বাইরে শ্রী শ্রী রবি অনেক কথাই বলেছিলেন তার বেশিরভাগ কথাই ছিল টপিকের বাইরে তাই উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না এ একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে উত্তর দিতে চাইলেও সময় তো ছিল অল্প আর এই সিকুয়েল এর চার নম্বর পয়েন্ট হচ্ছে সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রবি তিনি একটু বিরক্ত হচ্ছিলেন যে লোকজন তার বই নিয়ে কথা বলছে তখন চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল সেজন্য আমি ভেবেছিলাম বইয়ের ব্যাপারটা বাদ দিয়ে আলোচনা ব্যাঘাত ঘটবে আর আপনারা হয়তো জানেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক গুরুদের একজন তিনি আর্ট অব লিভিং এর প্রতিষ্ঠাতা তার আবিষ্কৃত টেকনিক সুদর্শন ক্রিয়া শ্বাস নেবার টেকনিক আর তার প্রোগ্রাম পৃথিবীর ১৪০ চল্লিশটারও বেশি দেশে ফলো করা হয় প্রতি বছর তিনি পৃথিবী জুড়ে পঁয়ত্রিশটারও বেশি দেশ সফর করেন এ পর্যন্ত তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা পেয়েছেন যেহেতু তিনি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মীয় গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো অনুষ্ঠানে টপিকের বাইরে কিছু না বলাই ভালো আর আমিও সেটা বলিনি তবে উনার কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল তার একটা উনার লেখা এই বই হিন্দুম্য কমন থ্রেড বইটার কিছু কথা আমাদের বিতর্কের টপিকের সাথে প্রাসঙ্গিক ছিল সেগুলো বলেছি কয়েকটা পয়েন্ট অল্প সময়ের মধ্যে তবে বইটা মার্কেটে কিনতে পাওয়া যায় আর উনি একজন বিখ্যাত লোক তাই উনার উত্তর দেওয়া প্রয়োজন সেখানেও আমি কিছু কথা বলেছিলাম যেগুলো ছিল টপিকের বাইরে বইটা সম্পর্কে কিছু ভালো কথা বলেছি আমার মনে হয়েছে অনেকেই চাচ্ছেন যে এটার একটা সিকুয়েল হোক তো এই সিকুয়েল করছি অনুষ্ঠানটার আট দিন পরে কনসেপ্ট অব গড ইন হিন্দিজম ইসলাম ইন দ্য লাইট অবচার যার বক্তা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি আমার লেকচারের প্রথম অংশে আমি উনার সেই কথাগুলোর উত্তর দেব যেগুলো টপিকের বাইরে ছিল এরপর উনার এই বইটা নিয়ে বলব যতদূর পারি কারণ এখানেও আমাদের হাতে অপরন্ত সময় নেই সারাদিন কথা বলতে পারবো না তবে মেজর পয়েন্টগুলো কভার করব বিতর্কটার প্রথম পার্টে আমি কথা বলেছিলাম প্রায় এক ঘন্টা ধরে আপনারা অনেকে হয়তো এটা লাইভ দেখেছেন অথবা পরে টিভিতে আমি বলার পরে শ্রী শ্রী রবিশঙ্কর এলেন এক ঘন্টা কথা বলার জন্য তিনি তার লেকচারের শুরুতে কয়েকটা সংস্কৃত শ্লোক বললেন শুরুতে তিনি বললেন সন্ত কবির একটা শ্লোক শ্লোকটার শেষে আছে তো তারপর অর্থ বলতে গিয়ে তিনি কিন্তু বললেন না সেটা বললেন তার নিজের ভাষায় আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন যুক্তি আর পাল্টা যুক্তি দেখাতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা আমাদের একতাবদ্ধ করতে পারে তিনি সান্ত কবিরের শ্লোকটা শাব্দিক অনুবাদ করেননি তিনি নিজের ভাষায় বললেন যে আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন সেগুলো নিয়ে তর্ক করতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা সবাইকে একতাবদ্ধ করতে পারে। টপিকটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে আর ইসলাম ধর্মের সর্বশ্রতি মান ঈশ্বরের ধারণা তাহলে এখানে কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে ভালোবাসা কিন্তু টপিক না টপিক হলো ধর্মগ্রন্থগুলোর আলোকে ঈশ্বরের ধারণা হিন্দুই সেজন্য আমরা কথা ধর্মগ্রন্থ নিয়ে সেটা দিয়ে মানুষকে আলাদা করব না ভালোবেল পবিত্র ঈশ্বরের ধারণা আর এটা দিয়েই এই দুই মহান ধর্মের অনুসারীদের একতবদ্ধ করবো হিন্দুইজম ইসলাম সত্যের পথে এরপর তিনি বললেন মহর্ষি নারদের কথা তার মতো উনি নাকি ভালোবাসার প্রবর্তক এটা আছে ভক্তি সূত্রে বললেন মহর্ষি নারদ বলেছেন যুক্তির উপর নির্ভর যুক্তি উপর দিয়ে কোন সিদ্ধান্ত আসতে পারবে না আমি সেখানে বক্তব্যে বলেছিলাম যে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন অনেকবারই তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধতা আপনি কতখানি খাঁটি এখন একটা মানুষ কতখানি বিশুদ্ধ সেটা জানতে গেলে যুক্তি বেশ গুরুত্বপূর্ণ তাহলে বিশুদ্ধতার পাশাপাশি যুক্তির আছে। বিশুদ্ধতা ছাড়া যদি না যায় তাহলে যুক্তি ছাড়াও না শ্রী শ্রী রবি শঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্যগুলো তাহলে একতাবদ্ধ হব আমিও মানি সেদিনের আজকে লেকচার শুরুর আগে সুরা ইমরানের একটা আয়াত বলেছিলাম এই সুরার আয়াতে বলা হয়েছে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ যে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ ইবাদত করি তাহলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে আলোচনা করা তবে সেখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ঈশ্বরকে বিশ্বাস করা এই দুটো মহান ধর্ম ঈশ্বর সম্পর্কে কি বলে। তাহলে আগে টপিকটার সাথে প্রাসঙ্গিক সাদৃশ্য নিয়ে আলোচনা করব তারপর অন্য সাদৃশ্য নিয়ে আলোচনা করব এর পরে পার্থক্য নিয়ে আলোচনা করতে পারি আর এই কারণেই আমি সব সময় বলি ভিন্ন ধর্মের উপরে যদি কোনো আলোচনা হয় সাধারণত আন্তঃ আলোচনা অনুষ্ঠানে যেটা হয় বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আসে হয়তো কোন হিন্দু পণ্ডিত এসে বলবেন যে সব ধর্মই আসলে এক খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে হিন্দু ধর্ম ভালো কথা বলে ইসলামও ভালো কথা বলে তাহলে হিন্দু ধর্ম যা খ্রিস্টান ইসলাম হয়তো যা তিনি বলবেন ধর্ম যে কথা বলে ইসলাম ধর্ম কথা বলে হিন্দু ধর্ম একই কথা বলে তারপরে একজন তো তথাকথিত মুসলিমে আসবেন তিনিও একই কথা বলবেন ইসলাম যা হিন্দু ধর্ম তাই আর খ্রিস্টান ধর্ম একই জিনিস যদি এইসব বক্তারা যা বলেন তারা সেটা বিশ্বাস করে থাকেন যদি মানেন যে সব ধর্মই আসলে এক আর আমি যদি বলি যে এই যে হিন্দু পণ্ডিত উনি কি তাহলে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান উত্তর হলো না খ্রিস্টান তারপর সে মুসলিম তিনি কি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যাবেন এর উত্তরও না সব ধর্ম যদি একই হয় তাহলে তো যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে কোনো সমস্যা নেই কারো যদি কেউ বলে দুই যোগ দুই সমান চার আপনাকে দিলাম দুই টাকা প্লাস দুই টাকা ফেরত দেবেন 4 টাকা অথবা দুইবার পাঁচ টাকা দিলাম 10 টাকা ফেরত দেবেন পাঁচ যোগ পাঁচ সমান দশ আপনার না দুটো পাঁচ টাকার নোট নিয়ে একটা দশ টাকার নোট দেবেন কারণ জিনিসটা একই আর আমি বলি আমি তুলনামূলক ধর্মত্ত্বের একজন ছাত্র আমাদের মানতে হবে যে সবগুলো ধর্ম আসলে এক না কিছু কিছু কথা হয়তো একই রকম তবে সামগ্রিক ভাবে পৃথিবীর ধর্মগুলো একরকম না যদি কেউ একথা বলে সে লোকজনকে বোকা বানাচ্ছে যেন তিনজন টিচার আসলেন সবগুলোই ঠিক এভাবে হয়তো গ্রামের অশিক্ষিত লোকদের বোকা বানানো যেতে পারে তবে যে স্কুলে গেছে সে বলতে পারবে যে এই সমীকরণ এক না একইভাবে যেসব লোকজন ধর্ম সম্পর্কে জানে না যদি আন্তধর্মীয় কোনো আলোচনা হয় সেখানে তাদের হয়তো বোকা বানানো যেতে পারে কিন্তু যারা তুলনামূলক তারা কখনোই মানবে না যে সবগুলো ধর্মের এক কিছু। মিল থাকতে পারে। তাই আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে আসুন আমরা এটা মেনে নেই অন্তত পক্ষে একটা একটা ধর্মগ্রন্থ একটা কিতাব একেবারে একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী কথাটাতে কেউ কোনো আপত্তি করবে না হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের নেই একশো পার্সেন্ট তারপর বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এরপর মুসলিম বলবে কোরআনকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এই হলো আমাদের প্রথম সাদৃশ্য এখন আমি বলবো ধর্মগ্রন্থ গুলোতে গুলো কমন যেটাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বরের বাণী বলে মানছেন আসুন এই ধর্মগ্রন্থগুলো থেকে আমরা সাদৃশ্যগুলো বের করি আর মেনে নেই অন্তত যেগুলো কমন সেগুলো আন্তরিক মেনে চলার চেষ্টা করি আমরা যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে বলবো মানতে পারেন না মানতে পারেন তবে এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসগুলো কমন অন্তত এটা মেনে নেই সেগুলো মানব কারণ কেউ এখানে আপত্তি করবে না যে অংশগুলো কমন এই তিনটা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো ঈশ্বর বানী আমরা এই কাজটাই করেছি সবসময় এটাই করি যে জিনিসগুলো বেদ আর কোরআনের মধ্যে কমন হিন্দু আর ইসলাম ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন আসলে অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেসব জায়গায় পার্থক্য আছে সেগুলো আপনারা মানবেন কি মানবেন না সেটা আলাদা প্রসঙ্গ এগুলো নিয়ে পরে কথা বলা যাবে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেই আলোচনাটার উদ্দেশ্য ছিল এই দুই মহান ধর্মের অনুষ্ঠানদের বোঝানো অন্তত সেগুলো মানেন যেগুলো কমন সেখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধতি দিয়েছিলাম রেফারেন্স সহ যাতে করে বুঝতে পারেন এই দুই ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে আমি মানে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে সেখানে বিশুদ্ধতা থাকবে থাকবে যুক্তি শঙ্কর আরও কিছু শ্লোক বলেছিলেন তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পায় না আর দিওনা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না আমি পরে তার উত্তর দিয়েছিলাম প্রথমেই বলি সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষের চোখ দিয়ে দেখা প্রসঙ্গ নিয়ে এটা উল্লেখ করা হয়েছে বিষ্ণাবরণ উচ্ছেদে ঈশ্বর ঈশ্বরকে কখনো দেখা যায় না কেউ তাকে কখনো চোখ দিয়ে দেখতে পারে না পুরোনো একই ধরনের কথা আছে সুরা আনাম ছয় নম্বর অধ্যায়ের একশো নম্বর আয়তে বলা হয়েছে এখানে আছে যে তিনি আল্লাহ কে দেখতে পাব না একই ভাবে স্বতা সূত্রে উপনিষে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহানেশ্বর দেখতে পায় না যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয় খোদাকে ছাড়া আর কিছুই না আল্লাহ আল্লাহর নিদর্শন হলে ঠিক আছে সে আল্লাহর নিদর্শন দেখতে পারে আল্লাহ উল্লেখ করা হয়েছে আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করবো বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে এটাই সত্যি আল্লাহ আল্লাহ दायित्व नहीं प्रत्येक मानसन देखें विश्वजगते आल्लादर्शन सूर्य चांद पहाड़ पर निदर्शन कान। निदर्शन, निदर्शन, निदर्शन।, निदर्शन देखे सर्वशक्ति आल्ला अस्तित्व कर बेद एक ही कथा श्री श्री रविशंकर धर्मग्रंथ खूब कम উদ্ধৃতি দিয়েছিলেন কোন রেফারেন্স তিনি দেননি আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন তিনি এটা যদি বলেন শারীরিকভাবে এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি কিন্তু যদি কথাটা রূপক অর্থ ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরাফো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে आल्ला तुम गलार धमनिर करें सब मानुष नियंत्रण सब जैसे गलार गलार देखले नहीं आल्ला गलार धमनिर चे सब मानुषर का श्री श्री रविशंकर श्लोकें ঈশ্বর কে কিন্তু যে ভালোবাসে তুমি মেনে খুদা মানা এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকা বলছে তুমি তো আমার খুদা এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি যদি এগুলোর অর্থ ধরেন সেটা ভুল হবে কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন আল্লাহ পবিত্র একুশ নাম্বার হয়েছে তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী তোমাদের জীবনসঙ্গীতে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি এগুলো আল্লাহ নিদর্শন তাহলে আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে ভালোবাসব বিশেষ করে জীবন সঙ্গীকে এভাবে দেখলে ঠিক আছে আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আরো কাছাকাছি আসবেন আর নিদর্শনগুলো বুঝতে পারবেন তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে তাকে দেখে আপনি আল্লাহ তাল্লাহ অস্তিত্ব অনুভব করতে পারেন আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক সেটা শ্লোক অথবা সিনেমার কোন গান আমাদের আলোচনার বিষয় হল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে ধারণা। পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। সন্তকবিরের কবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না এছাড়াও শ্রী শ্রী রবি আরো বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মেলাবো আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত আমার এতে কোনো আপত্তি নেই মিল থাকলে আমরা হাত মেলাবো যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি আমি হাত মেলানোর পাশাপাশি ওনাকে জড়িয়ে ধরেছি ওনার সব কথার সাথে আমি একমত নই তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি গোলাগুলি করেছি উনি আরো বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন সমাজকে আরো উন্নত করবেন সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরো উন্নত করতে হবে মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন আমার এতে আপত্তি নেই হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে তবে আমরা কেন স্বার্থপর হব আরো এক ধাপে গিয়ে বলতে পারি मुस्लिम उन्नतर सहाय कर ख्रीसटान दे जैन दे बौद्ध देजे उन्नति टो क्यों इश्लाम गुरुतपूर्ण तब इसल दवा देपूर्ण आल्लाप्रकना একশো পঁচিশ নাম্বার উল্লেখ করা হয়েছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় ইসলার পাশাপাশি আমাদের দাওয়া দিতে হবে কারণ আমরা পৃথিবীর সব মানুষই এক অন্যের ভাই পবিত্রক্রণের সুর হুজুরতে তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে তারপর ভাগ করেছি বিভিন্ন জাতীয় গোত্রে এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো এবং আল্লাহ তালার কাছাকাছি সেই ব্যক্তির মর্যাদা যার রয়েছে তা কয়েকজন মানুষ আরেকজনের বড় হবে এর মানদণ্ডটা নয় তার বয়স না তার লিঙ্গ না তার গোত্র না অথবা জাতি নয় এটা হল তাকওয়া অর্থাৎ আল্লাহতা শ্রী শ্রী রবিশঙ্কর কখনো করবো না কোন ধর্ম নিয়ে সমালোচনা করব না জানি না উনি আমার কথা বুঝেছিলেন কিনা তবে সেই অনুষ্ঠানে আপনারা আমার কথাগুলো শুনলে সেখানে দেখবেন সেখানে একটা কথাও খুঁজে পাবেন না আপনারা যেখানে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি আমি সেখানে হিন্দু ধর্মের কোন সমালোচনাই করিনি হিন্দু ধর্মের কোন সমালোচনাই আমি করিনি এমন না যে আমি তাদের সব কথায় মানি তবে সেখানে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা সমালোচনা করিনি বরং এই দুই মহান ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলেছি পার্থক্য হয়তো অনেক বেশি তবে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা পার্থক্যগুলো নিয়ে কথা বলা নয় এছাড়াও উনি বলেছিলেন আমরা আচার অনুষ্ঠানের সমালোচনাও করব না सम्पर् समालोचना शुरू हो रविशंकर अपना प्रथम लेकिन दीते कारण शिखते चाहिए बेपार्थम क्या उन्नी शिखते चाहले तो मास आगे बोलते कैक घंटा के कें এই সময় কেন তার মনে হলো যে আমার কাছে শিখতে পারবেন ছিল আমি জানি না তারপরেও যদি মেনে নেই যে আমার কাছে শিখতেই এসেছেন। তাহলে লেখা সমালোচনা করলে হবেন। সেই অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি বিরক্ত হচ্ছেন যে আমার বইটা নিয়ে প্রশ্ন করছেন কেন মানুষজন সবাই তো বইটা নিয়ে এরকম করছে কেন ইত্যাদি ইত্যাদি যদি কেউ শিখতেই আসে যদি ছাত্র শিক্ষকের কাছে কিছু শিখতে আসে তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সেই ছাত্র যা বলবে শিক্ষক তার সবকিছু যদি একজন বক্তার কথা যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা দৃষ্টিভঙ্গিটাই বদলাব অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল তাই যাতে এক কে বুঝতে পারি উনি বলেছিলেন আমরা মূর্তি পূজারীদের কোন সমোচনা করবো না আমাদের এই দেশে হাজার হাজার বছর ধরে লোকজন এভাবে পুজো করে আসছে আমি মূর্তি পূজার সমালোচনা করেছি হিন্দু আমি যদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি না দিতাম তাহলে টপিকটার সাথে অবিচার করা হয়ে যেত ভগবত গীতার সাত অধ্যায়ের আট অনুচ্ছেদে বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোভ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে ভগবত গীতা বলেছে আর শ্রী শ্রী রবি শঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন ভগবতারও সেই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি দুই নম্বর পৃষ্ঠায় যে অন্য ঈশ্বরের উপাসনা করা একই উদ্ধৃতি দিয়েছেন আমি এই কথাটা বলেছি আর করোনায় কথা আছে অনেক জায়গায় আছে শিব করোনা সুরানিস ৪৮ এবং একশো ষোলো নম্বর আয়তে আছে শিব করোনা তাহলে হিন্দুইজাম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে মূর্তি পূজা করতে নিষেধ করেছে আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থের দিতে দিতে হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন মানুষ যখন প্রার্থনা করে এমন কি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায় মনে স্থির থাকে না এদিক ওদিকে চলে যায় যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক এদিকে চলে যায় সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে এখানেও খানে ঘুরে বেড়ায় তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে ভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তালার ইবাদতের থাকবে। আমার একটা লেকচার সালাহ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচ সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি আমাদের সবার এরকম হয় অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায় এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানিনা। নামাজের সময় আরবিতে যে সুরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না তাই মন ঘুরে বেড়ায়, নামাজের সময় আমরা আরবিতে যে যে সুরা অথবা তখন যদি সেটা বুঝতে পারি। অথবা অন্য কোন ভাষায় যদি অনুবাদটা মনে থাকে হতে পারে ইংরেজিতে হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না তবে আমাদের মনটা এরকমই আপনি আরবিতে সুরা পড়লেন তার অর্থ জানেন পর মন ঘুরে বেড়াতে পারে কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না কারণ দুটো জিনিসের উপর একসাথে একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারবেনা তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন সেটার উপরে মনোযোগ দেন যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না श्री श्री रविशंकर खुबी आनंदित प्राय लाख मानुष एखने समावेश खूब खुशी धर्मग्रंथ पढ़े शाते खुशी बस और प्रत्येक मानुष অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে এটাই স্বাভাবিক আমিও এখানে একমত তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য ধর্মের অন্য কোন ধর্মের সমালোচনা কখনো করব না আমার লেকচারের কথা কখনোই বলিনি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আনামের একশো আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না কেননা তারা অজ্ঞানতা বশত আল্লা তালাকেই গালি দেবে তোমরা তাকে কোনো গালি দিও না আল্লাহকে ছেড়ে তারা উপাসনা করে কেননা তারাই সীমালঙ্গন করে অজ্ঞানতা অবশত আল্লাহ তালাকে গালি দিয়ে বসবে আমরা বিনা কারণে অন্য কোন ধর্ম নিয়ে সমালোচনা করব না কিন্তু খেয়াল করেন সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না सबाई के बीच समालोचना करोचना करते तर्क द्वित विर्क और तीन नम्बर कूतर्क उन्नी कूतर्क एक उदाहरण दिल्ली एक दरजा अर्धे बंध आटने दरजाधि कूतर्क उन्ते मत एटज भाषा बोलते गलो अजौती कूतर्कब अजौक् जदि क्यों दरजा अर्धे बंध तर मैं अर्धे खोला क्या दरजा पुरानी बन्ध मोला अंकरण ए समान बी टू समान टू बी टन समान टेन बी जो एक दिए एक पेन कहते दस टा दिए क्या दस टा पेन এটা হলো ম্যাথামেটিক্স এ ইকুয়েশন সমীকরণ স্কুলে শিখেছিলাম সহজ ব্যাপার তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা সাধারণত এভাবে যখন সমীকরণ লেখা হয় যে টু এ সে ওয়ান অথবা টু এক্স সেখানে একটা কমন হর থাকে টু ডিভাইডেড বাই টু তাহলে এক্স ওয়ান অথবা এ সে যদি টু এ সমান টু হয় দুই দিয়ে ভাগ করেন তাহলে এ সমান বি আরু ওয়াই দিয়ে ভাগ করেন তাহলে পাবেন এক্স সমান সমান এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ যে সমস্যা আছে কিন্তু সেটা সত্যি তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে শুধু মুখে বললে সবাই না। যেমন ধরেন কেউ হয়তো বলল দুই যোগ সমান তিন অথবা কেউ বলল পাঁচ যোগ পাঁচ সমান আট যুক্তি দিয়ে দেখাবেন এটা ভুল মুখে বললে হবে না আপনি তাকে এভাবে বলতে পারেন পাঁচ টাকা দেন আরো পাঁচ টাকা দেন এ নেন আট টাকা অথবা দুটো দুই টাকার নোট দেন আর এনেন তিন টাকা সে বলবেন না তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না এমনিতে আমরা শুনেই বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এক নম্বর পয়েন্ট এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট দ্বিতীয়ত জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না যেমন ধরেন কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা এখন যদি দুই সাইডকেই অর্ধেক দিয়ে ভাগ করি বা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা এটা সত্যি না অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক কাটি অথবা দুই দিয়ে গুণ করলেও তাই তার মানে বন্ধ সমান খোলা এটা কি সত্যি সবাই বলবে যে না এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি তার মানে অর্ধেক ভর্তি তাহলে কিন্তু এমন না যে পুরোবর্তী সমান খালি অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি তার মানে এই না যে পুরো সমান পুরো খালি কারণ এটাও তাছাড়া এরা বিপরীত বন্ধক হোলা বিপরীত শব্দ আসলে এখানে এই নিয়মটা খাটবে না কারণ এটা বিপরীত বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন তাহলে বিয়োগ ফলটা হবে অন্য বিপরীত জিনিসটা যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো এক মাইনাস একটা জিনিস সেটার সমান হবে বিপরীত জিনিসটা এখন এক মাইনাস কতখানি বন্ধ অর্ধেক তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে এক মাইনাস এক বাই চার তিন খোলা মানে থ্রি ফোর বন্ধ পুরো খোলা মানে এক বিয়োগ এক সেটা কত শূন্য তাহলে পুরো খোলা মানে শূন্য বন্ধ তার মানে বন্ধ না অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না শ্রী শ্রী রবি শঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই ওনার বেশ কিছু ভিডিওতে শুনেছি কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি উনি বলেছেন কুতর্ক ঠিক নয় উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না উনি বলছেন ঠিক না শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন কেউ যুক্তি দিয়ে খটাতে পারলো না তার মানে এই না যে কথাটা সত্যি এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বলল না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা পুরো বন্ধ মানে পুরো খোলা তার মানে এই না যে কথাটা ঠিক উনি এটাকে বলছেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক আর সেজন্য দেখবেন যদিও শ্রী শ্রী রবি বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন কিছু হয়তো সঠিক আমিও সেগুলো মানি আর কিছু কথা মানি না যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক দেখাতে হবে সেটা অযৌক্তি যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সবকিছু ভালোবাসেন সবাইকে ভালোবাসেন আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে বিশেষ করে খ্রিস্টানরাও ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর প্রতিশোধ পরায়ণ খুবই রাগী ইত্যাদি ইত্যাদি খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন এরকম বিভিন্ন কথা এ ব্যাপারে কোরণের উদ্ধৃতি দিচ্ছি পবিত্র কোরণে সুরা বুরুজের ১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এবং আল্লাহ ক্ষমাশীল আর প্রেমময়। আল্লাহর একটা বৈশিষ্ট্য হল ওয়াদুদ ক্ষমাশীল প্রেমময় এই কথা আবারও আছে সুরাহুদের নব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর পবিত্র আল্লাহ ভালোবাসার কথা বলা হয়েছে যেমন ধরেন সুরাম তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্রকরণে সুরামাই বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন এছাড়াও সুরাম করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্মদের এরকম পবিত্র করণে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ এইসব মানুষকে ভালোবাসেন এভাবে দেখলে হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় উনি আরো বলেছিলেন মুস্কুরাও হাসুন মানুষ রেগে যায় রাগ হলো সস্তা রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন সেদিনের অনুষ্ঠানেও বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না রাগকে দামি করে ফেলেন আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও কথা বলেছিলাম যে ফ্রি করে দেন, সস্তা কেন ফ্রি করে দেন আমাদের নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্নতা এজন্য সবও পাবেন হাসুন উনি আরো বলেছেন যে এমন না যে রাগবেন না কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে কারণ রেগে গেলেন নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল উনি ঠিকই বলেছেন যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে প্রশান্ত ভাবটা চলে যেতে পারে উনি এই কথা বলেছেন তারপর দর্শক যখন উনার বইটা নিয়ে প্রশ্ন করল শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু আমি সবর করেছি অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু এক নম্বর সময় কম ছিল দুই নম্বর টপিক বাইরে তিন নম্বর যদি উত্তর দিতাম আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবি হয়তো এখান থেকে চলে যেতে পারেন মডারেটরও চেষ্টা করে চলে না অনুষ্ঠানের হবে আমি ধৈর্য ধরেছিলাম নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে আছেন তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোন কাজ হয়নি আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন আর পরে উত্তর দেওয়ার সময় দিয়েছেন আর আমি বলেছি ইন্নআ নিশ্চয় আল্লাহর জশীলদের সঙ্গে আছেন সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোন কাজ হয়নি সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি সরি আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে আমি আগেও বলেছিলাম সেই অনুষ্ঠানে বলেছিলাম আল্লাহ পবিত্রকরণে বলেছেন পবিত্র পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে জাল বাতিল, যখন সত্য এসে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদের কেউ ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে তাদের ঘৃণা করবেন না ঠিক আছে আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো কিন্তু ভুল করলে তাকে সুদরে দিতে হবে সমালোচনা করতে হবে আপত্তি জানাতে হবে আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ওয়ার্ল্ড উনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড বইটার ছয় নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয় অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয় তিনি উদাহরণও দিয়েছেন যেমন পবিত্রকুরন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না উদাহরণ দিয়েছেন ওনার কাছে এরকম মনে হয়েছে তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো সাথে চারও করতে হবে ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে সবগুলো ধর্ম সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না ইহুদি ধর্ম বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম ধর্ম একই কথা বলছে কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন মানুষ চুরি করবে না ইসলামের জাকাত দিয়ে আর একটা নিয়ম আছে সব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাহলে প্রতি সালে সেই সঞ্চয় আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবেন প্রত্যেকটা দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না ইসলাম গরিবদের যত্ন নেবে কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে চুরি করুনা তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে গরিব লোককে দান করবে ধনী লোকেরা ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে তাদের দায়িত্ব এরপরও যদি কেউ চুরি করে আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা কেন না খেয়ে মারা যাবে এক্ষেত্রে হাত কাটা হবে না যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায় সে জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে প্রসঙ্গটা দেখতে হবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবি শঙ্করের ধন সম্পদ চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন বড় আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট বড় অর্গানাইজেশন প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলুন চুরি করোনা এরপরেও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশরা সুপারম্যান না আইনটা এরকম আল্লাহর আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবে প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখনো এমন কোন লোক দেখিনি যার হাত কাটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবি বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো আইনের থাকতে পারে না দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না কেন কারণ হলো আইন অন্যান্য সব জায়গায় দেখুন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরে সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমুখে করতে হবে এটাই কোরআনের আইন একেবারে রোজ কিয়ামত পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব আর উনি শেষের দিকে বললেন তখন উনি মডরেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে মডরেটর বললেন তেত্রিশ মিনিট তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি ওনাকে তেষট্টি মিনিটের মতো দেওয়া হয়েছিল কারণ আমি দুই তিন মিনিট বেশি বলেছিলাম এর মিনিট খানেক তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি এক ঘন্টা ধরে কথা বলতে পারবো না তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সবকিছুই বলে ফেলেছি এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন এরপর আমি বললাম দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধতি দিচ্ছেন না কিছু সংস্কৃত শ্লোক বলেছিলেন দু একটা বাদে তার বেশিরভাগই টপিক এর বাইরে তাই সেই আমার উত্তর তেমন কিছু ছিল না। আমি উনার টেকনিক ব্যবহার করলাম বাইন কম সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে ওনার এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে সেজন্য আমিও করে বলেছি সেটা উনি পছন্দ করেননি আমি ভালোবাসার কথা বলেছি বলেছি আমি তাকে ভালোবাসি উনি বললেন না বেশি উপায় নেই আমি বললাম উপায় না থাকলেও তারপর সেটাও পছন্দ করেনি তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয় তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে উনি বলেন যে আমাকে ভালোবাসেন আমি তো অন্তত মুখে বলেছি উনি সেটাও বিশ্বাস করছেন না আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে আল্লাহ যাতে করে উনি আল্লাহ তালার আসতে পারেন এটা একমাত্র কারণ অন্য কোন কারণ নেই এখনো তাকে ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়ত দেন আমি উনার মত করে বলেছিলাম তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম সত্য কথাই বলেছিলাম খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন উনি আমাকে বাধা দিচ্ছিলেন তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ উনি বললেন না না না মডারেটর বললেন ঠিক আছে জাকিব না শেষ হওয়ার পরে আপনি আরো 3 মিনিট সময় পাবেন তখন তিনি শান্ত হলেন উনি আরো বললেন যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না মডারেটর বেশ সুযোগ দিয়েছেন এতে আমার কোন আপত্তি নেই মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পন্ড হয়ে না যায় 3 মিনিট সময় পেলেন সমস্যা নেই তখন তিনি উত্তরে কিছু বলেছে আমি রেসপন্স দেওয়ার সময় উনার একটা কথা নিয়ে বলেছিলাম ভায়োলেন্স থাকার কোন প্রয়োজন নেই কোন ধর্মে ভাইলেন্স এর শিক্ষা দেয় না তবে উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হয় ছেলে যদি নয়তলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিতে চায় বাবা বলবে লাভ দিও না তারপর লাভ দিতে চাচ্ছে তখন নিষ্ঠুর হতেই হবে তাকে ছেলেকে বোকবে অথবা চড় মেরে দেবে জন্যই নিষ্ঠুরতা হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয় আরো বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাভ দিতে চায় তাকে সাহায্য করতে চলে সমস্যা নেই তবে তারা ছেলে বাবাকে সামান্য করতে হতে পারে হয়তো বকাঝাকা করবে মুখে মুখে অথবা চড় মারবে গায়ে হাত তুলবে এই ভায়োলেন্স ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে আর শ্রী শ্রী বললেন ঘাড়ের উপরে পড়বেন না কে পড়তে বলেছে চড় আর উপরে পড়া এক না তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক উনার কথায় অযৌক্তিক এরপর দেয়ার সময় উনি বললেন একটা উদাহরণ যে একবার কিছু একটা কনফারেন্সে ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিল তারা এইভাবে ঘণ্টার পর ঘন্টা আলোচনা করছিল তখন এক বয়স্ক লোক এসে তাদের আঘাত করল তারপর বলল ব্যথা পেয়েছ তাহলে এই জিনিসটাই হল ব্যথা বলল যদি হার্ট বিশেষজ্ঞ হন তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজের ডায়াবেটিস থাকতে হবে তা না হলে ডায়াবেটিস হ্যাঁ একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে তখন সে বুঝতে পারবে অনুভব করতে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাক এর কোনো নেই ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায় প্রতিকার করা যায় ব্যথা অনুভব করলে ভালো তবে অনুভব করাটা যথেষ্ট নয় এমন হলে যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো अनुभव कर लेकिन क्या तब असल बेप रिसार्च कर डाक्तर कन्फारेंस कर একটা সমাধানের জন্য এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে একই কথা মানুষের ভালো মন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষে পৃথিবীতে আসতে হবে না তিনি তো করবেন তিনি পাঠাবেন একটা আগেও বলেছি সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র করান এমন না যে ব্যথা অনুভব করতেই হবে এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্ম ইসলাম বিশ্বাস করে কিনা আমি উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি ভগবত গীতা বেদ কোরআন উদ্ধৃতি যে পুনর্জন্ম মানে পরের জীবন মৃত্যুর পরের জীবন আমরা বিশ্বাস করি তবে জন্মালাম মরলাম আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই এরপর শ্রী শ্রী উত্তর দিতে এসে বললেন আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই তারপর বললেন বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে আমরা এখন জানি আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে বলতে চাচ্ছেন পুনর্জনম একটা ব্যাপার আমি আমি একজন মেডিকেল ডাক্তার। এমন কোন জন্মাবো মরবো আবার জন্মব আবার মরবো উনি কোন বইয়ের কথা বলছেন অনেকে এরকম অনুমান করেছে অনেক হাইপোথিস আছে এগুলো অনুমান অনেক থিওরি তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো মরে যাবো আবার জন্মাবো আবার মরে যাবো আবার জন্মাবো হাইপোথিস উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে উনি নিজেও মনে করতে পারেন আরো বললেন যে মাত্র চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন আমি তো রেফারেন্স দিয়েছি এটা বলছি না যে আমিও পূর্ণ জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র সাত আট বছর বয়সে কোরআনায় হাফেজ হয়ে যায় আর গীতার সাথে একশো চোদ্দ চ্যাপ্টার অনেক বড় আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে কোরআনায় হাফেজ ওরা নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল এটা হলো কুতর্কের উদাহরণ অযৌক্তিক যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে কিন্তু আপনারা দেখবেন বলেছিলেন এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মহম্মদ সাল্লাহ সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম অনেক এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম সবই জন্মে শিখেছি অধ্যয় নম্বর অনুচ্ছেদ নম্বর তারপর দর্শকরা যখন হাততালি বললেন ও এটা তো ভালো ডক্টর বেদ থেকে দিচ্ছেন তার মানে বেদ সত্যি সব বেদে বিশ্বাস করা উচিত এটা যে কাফিরদের বই সেটা আসলে ঠিক না এটা অবিশ্বাসীদের বই কথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না আমি আসলে বেদের সেই অনুচ্ছেদ বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আমি যদি কোনো একজন মানুষের দুই তিনটা কথার সাথে একমত হই তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব মনে করো ডাক্তার না এমন একজন বলল। ডক্টর জাকির মাথা করলে আপনাকে খেতে হবে সেটা জানি। প্যারাসিটাম এই না যে অন্য যেকোনো সঠিক চিকিৎসা করতে পারবে অথবা ডায়াবেটিসের তো ডাক্তার না হ্যাঁ মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল আর আমার জানা মতো এটা ঠিক তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে একই ভাবে বেদের কথা যদি বলতে হয় কোরনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই তার মানে এই না যে বেদের সব কথাগুলোই সত্যি আর হ্যাঁ এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই যদি শ্রী শ্রী রবি ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য কথা অন্যরাও যদি মুসলিম হয়ে যায় তা না হলে অবিশ্বাসীদের বই আমি বেদের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না যে বেদের সব কথা আমি মানি যেগুলো মানি সেগুলো বলেছি আমি বেদের আরো হাজারটা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না अनेक अनुच्छेदा तब उदेश्य निकल सदृश लेकिन डिबिट देखी से, से आलोचनारकदिन आगे जारे वितर्क करब तरह सम्पर्क किनार बे कैकटा बो पढ़े सबग पढ़ी और धर्म कथा बोलते गार উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুড়ে ফেলে দেয় অনেকগুলো লেকচারে উনি এই কথাটা বলেছেন অনেকবার যে ধর্ম হল অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয় তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে मेने चले कथागुल रीतनीति आँकड़े कलार खोसा टे आम कथागुल मे चलेना उठात कर खुद लजिकल जो इसलम दृष्टि अवस्था हम तरह एकमत हो प्रमाण करते कथा भूल प्रथम भूल बोल कबा तुम्हे मेने निल कलारीतिन आमत कलार खसा और आध्यात्ता हल कला तब अपारा जदिना कलाटा पकारार आगे खोसा फेले दिए कला थकें कला पचे जा খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে হজম করতে কষ্ট হবে অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত জান্নাত সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে কলা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হো না তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে সেটা হলো আখিরাত তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো কলাটাও ধরব পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন কারণ কলা পেকে গেছে আপনি তখন জান্নাতে আর জান্নাতের নিয়মকানুনগুলো আলাদা হবে যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না হয় সেটা কাঁচা খেতে হবে নয়তো কলাটা পচে যাবে এই আখিরাত পরকাল পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতে আছে আমার পরামর্শ হলো খোসাসহ কলাটা ভালো করে ধরে রাখেন তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কি না বিষাক্ত কোন কলা খাবেন না এমন কলা খান যেটা স্বাস্থ্যকর খোসাসহ ধরে রাখেন পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন তার মানে জান্নাত বেজতে গেলে খোসাটা ফেলে দেবেন এটাও কুতর্ক প্রথমে কুতর্ক ছিল পরে আমি এটাতে যুক্তি দিয়েছি ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত তবে ব্যক্তিগত মতামত প্রচার করবো না শুধু একটা মতামতই প্রচার করব মানুষের সেবা করা আমি তো সেটাই প্রচার করছি আমার একমাত্র মানুষের সেবা করা আমি বলছি আখিরাতের কথা না কথা উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন হাসপাতাল ভালো আমি এগুলোর বিরুদ্ধে না আমিও একমত তবে এটা ছোট কাজ আমি আরো বড় কাজের কথা বলছি শির্ক না করার কথা আখিরাতে নাজাত পাওয়ার কথা তাই আমার কাজটা আরো অনেক বড় কনভার্ট করবেন না একটা বাচ্চাকে দেখেন তার ব্যবহার কেমন সহজাত প্রাকৃতিক জিনিসগুলো একই রকম হয় নবীজ একই কথা বলেছেন দিন উল ইসলাম ধর্মটা হচ্ছে দিন উল প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সবাই প্রাকৃতিক ধর্ম নিয়ে জন্মায় আর আমরা মানুষকে কনভার্ট করতে চায় না ফিরে আসবে নবীজিও একই কথা বলেছেন একজন মানুষ জন্মায় প্রাকৃতিক ধর্ম নিয়ে দিনুল ফিতর পরবর্তীতে তাকে প্রভাবিত করে গুরুজনেরা বাবা মা তারপর পূজা মূর্তি পূজা করে ভুল পথে চলে যায় যখন সে আবার ইসলামে ফিরে আসে সেটা কনভার্ট নয় শব্দটা হবে রিভার্ড আমরা কাউকে কনভার্ট করছি না আর আমরা শুধু দিতে পারি পারি করতে আল্লাহ বলে সুরা একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমাদের কাজ হলো ধর্মপ্রচার করা হেদায়ত করা করা আল্লাহ তালার হাতে আমরা পারব না তাই আমরা মানুষের সেবা করছি এটাই একমাত্র উদ্দেশ্য ব্যক্তিগত কোন উদ্দেশ্য নেই যে লোকজন আরো বেশি করে সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করুক আর্ট অফ লিভিং আমরা একশো কোটি মুসলমানদের ক্লাবটা আরো বড় করতে চাই আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আমার ধর্মের মতো আর কোন ধর্ম নেই আল্লাহ তাল কাছে ধর্ম কেবলমাত্র একটাই পবিত্রকরণে সুরা ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইসলাম একমাত্র দিন একমাত্র জীবন দর্শন একমাত্র আর্ট অফ লিভিং যেটা আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য সৃষ্টিকর্তার কাছে সেটা হলো স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ কাছে ধর্ম কেবলমাত্র একটাই দুই তিনটা ধর্ম নেই সঠিক ধর্ম তারপর সেটা গ্রহণ করবেন রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্যগুলো তাহলে একতাবদ্ধ হবো আমিও মানি এছাড়া তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পায় না আর দিওনা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি এগুলো আল্লাহ নিদর্শন তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে তিনি অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায় যে লোকটা সঠিক নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না এছাড়া তিনি বলেছিলেন রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন আমি বলবো যে হাসিটাকে ফ্রি করে দেন সস্তা কেন আমাদের নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের পাবেন, উনি একটা কথা বারবার বলেছেন উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুড়ে ফেলে দেয় আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত আর প্রশ্নত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবি শঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি গুজরাটের রায়ের সময় তিন দিনে লিখেছি মাত্র তিন দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন গবেষণা করার সময় পাননি আরো বললেন ডক্টর জাকির নায়ক বুঝতে পেরেছেন তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল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 আমি কম্পারিটিভ রিলিজেনের ছাত্র ভুলগুলো বুঝতে পারবো কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবি লেখা তাহলে রায়ট বেঁধে যাবে এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক আছে একশোটারও বেশি বত্রিশ পৃষ্ঠায় একশোটারও বেশি ভুল ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায় সেটা অবশ্যই এখন করবো না বত্রিশ পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তবে আমি বলবো উনার উদ্দেশ্য ভালো ছিল উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন চিন্তা করেন প্রশ্ন পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের এর ভেতরে উত্তর দিতে হবে মাত্র উত্তর শুরু করছি উত্তরটা হয়তো পাঁচ ছয় আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি তাহলে কি রায় বেঁধে যাবে না ভুল বললে ঝামেলা হবে ধর্ম নিয়ে কিছু বললে সঠিক হতে হবে তাড়াহুড়ো করি বা না করি আপনাকে তাড়াহুড়ো করতে কে বলছে তারপরে হয়তো মুখে ভুল বলা যায় কিন্তু বই লেখা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 যথেষ্ট ধনী হাজারখানে বই দা আমার কত হবে তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ স্বীকার করেছেন বইটাতে ভুল আছে আমি আগেই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন আমিও দেখলাম আর মন্তব্য করবো না বসে পড়েছিলাম আমি প্রশ্ন উত্তর দিইনি তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত কারণ বইটা এখনো বিক্রি করা হচ্ছে বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন तल्ला बता खूब बसिमये कैक घंटा कैक मिनिटर मध्य बार प्रधान भूलिए आलोचना कर क्या आगे लेकिन सेक्षेपे बोल श्री श्री रविशंकर बिखे हिंदुजम एंड इसलम द कमन थ्रेड एक नम्बर पृष्ठाई भूमिका तिखे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 অনেকের লাভ দিয়ে সাত নাম্বারে চলে যান কারণ ছয় নম্বরের উত্তরটা আছে কিন্তু তারা যদি শান্তি চায় আশ্রয় তাহলে শুধু আশ্রয় দেবে তা নয় নিরাপদ আশ্রয় দেবে এই কথাটা বিস্তারিত তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে रंगधनुत हिंदू धर्म्रिश कोटी ईश्वर तेत्रिस कोटी देवदेवी एरा सबे परम्तार एक रशी थे तरह तेतरिस कोटी देवता इसे मात्र एक रशिथ जार उत्स हम जिन सवार चे ऊपर एक कथार प्रथम अंशार अनुष्ठान हिन्दूधर्मेवेवी आज हिन्दूधर्मेर आदमे जदि रंग धनुते सतटा रंग था सबा एक सदा आलो थे एक ही भाव हिंदू तेत्रिस कोटी देवदेवी सबा পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযৌক্তিক সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ ভালো রং সাতটা রং কিন্তু আলো একটা তেমনি হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা ঈশ্বর বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে ভিভজিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়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 घाटो का श्रणी एगारो दिए मानसर शरिमी है ना सबग अंश सठीक जैगे थके मानुष प्रत्येक अंश आलदा भाव मानुष का शरी नये जो तेतरिश कोटी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 শ্লোক একম সত্য বহুদাব সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এতে আমার আপত্তি নেই করোনা বলছে সুরা ইসলার একশো দশ নম্বর উল্লেখ করা হয়েছে তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই আল্লাহ নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন তবে সেটা হবে সুন্দর নাম আর পবিত্র করণে এবং সোহি হাদিসে আল্লাহ তালার নিরানব্বইটা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো নাম অথবা এক হাজার নাম বেদের কথা অনুযায়ী কোন আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা সর্বশক্তি নেই কিন্তু অযৌক্তি নামে কোনো সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম এ ছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক তার মানে হচ্ছে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 শুধু পা পুরো জাকির নাইকে পাচ্ছেন না হাত দুটো না থাকলে আমি আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ এক অনেক উপাদান সেটা অযৌক্তিক এরপর তিন এবং চার পৃষ্ঠায় সে তিন উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী রবি লিখেছেন এই বইতে তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয় কোনো লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয় একইভাবে মূর্তি হল চৈতন্যের প্রতীক সচেতনতা ঈশ্বরের এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত কোন মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তাহলে অংশটা যে মূর্তি হল চৈতন্যের ঈশ্বরের সচেতনতা এটার সাথে এই মূর্তি ঈশ্বরের ছবি না কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যজুর বেদে নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে এছাড়াও শ্বেশ ওপন্ন সাথে নম্বর অধ্যায়ের নম্বর কোন প্রতিমা নেই ফটোগ্রাফ নেই ইমেজ নেই ভাস্কর্য নেই ছবি নেই স্ট্যাচু নেই মূর্তি নেই তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে এছাড়া মূর্তি কার্ড এ সাধারণত একটা ঠিকানা থাকে সেই লোকের বাসা অথবা অফিসের ঠিকানা তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে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 তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হল ঈশ্বরের ছবি বাংলাদেশে আছে সরাসরি জানান এরপর শ্রী শ্রী রবি শঙ্কর চার নম্বর পৃষ্ঠে লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরের বিশ্বাস করে যদিও কাবার মধ্য দিয়ে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 দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে একতার করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর তিনি হলেন। আলী সালে প্রথম পৃথিবীর দক্ষিণ মেরে উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরে উপরে দক্ষিণ মেরু নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে আমরা মুসলিমরা যখন কাবায় যাই উমরা বা হজের সময় যখন চারপাশে আমরা প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন আর হজরত বলেছেন ইসলাম দ্বিতীয় খলিফা এটা আছে সোহিবুখে দুই নম্বর খন্ড বুক অফ হাজ ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শ নম্বর হাদিস তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনটাই করতে পারে না এটাকে আমি দেখেছি উপাসনা করে না আর নবীজ্লামের সময়ে অনেক সাহায্য ছিলেন নবীলামের অনেক সহযোগ ছিলেন যারা দিতেন সবাইকে নামাজের জন্য রাখতেন কোন মূর্তি পূজা করার মূর্তির দাঁড়িয়ে উপাসনা করবে কোনো মূর্তি পূজারই উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না তাহলে শুধু এটাতেই প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না আমরা আল্লাহ তালত করি কাবা হলো আমাদের কিবলা ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে এছাড়াও এই বইটার ২৬ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নজির সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি যেটা হলো কালো পাথর যদি বলেন মোহাম্মদ সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেন এই কালো পাথর বা হাজির আসকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা এটা ভুল মুসলিমদের কথা বাদ দেন তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি এমনকি মক্কার মুশ্রিকরা তারাও উপাসনা করেনি আরবের ইতিহাসে দেখবেন কোনো মূর্তি পূজারই थर शुद्धा पुजारे मंत्री रविशंकर आध्यात्तर विशुद्धतार प्रयोग एम मंब्य क्यों करा सभ्यतार इतिहास कखो पथर उपासना कर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 আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি এটা ইসলামিক শব্দ না ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি উনি এটা থেকে জানলেন সেটা আল্লাহ জানেন তবে এটা ইসলামিক শব্দ না এরপর শ্রী শ্রী রবি তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয় এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকে হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয় আর কিছু হিন্দু ও প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয় কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল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 একটা বেদিক নিয়ম আগেও ছিল সেটা আসলে মিথ্যা পুরোপুরি ভুল মোটেও ঠিক না এছাড়াও শ্রী শ্রী রবি শঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দা কল টু দা সোল এই বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কারাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে সেটা গুরুত্বপূর্ণ না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 যদি সত্যিকারেশ্বরের পূজা করো তাহলে সত্যিকারেশ্বরের রাজ্যে যাবে তার মানে ভগবত গীতা নকলে করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা কার করা সেটার গুরুত্ব নেই বেদ এটার বিরুদ্ধে করার বিরুদ্ধে তার মানে ভগবদ গীতা নকলেশ্বরের পূজা করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ এই কথাটা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 কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায় এজন্য ইসলামের চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক এখন পবিত্র কোরআন এবার নবীজির হাদিসে কোন জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক এটা পাকিস্তানের প্রতীক এই যে চাঁদ তার ছবি আছে এটা পাকিস্তানের ফ্ল্যাগ ইসলাম ধর্মের ফ্ল্যাগ না উনি এই মেলাচ্ছেন কেন কোন মুসলিম দেশ যদি চাঁদ তাদের ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার আমার কিছু বলা নেই ইসলামের প্রতীক এটা নয় আর আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা ফসিল উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য আর চাঁদ তোমরা সূর্য চাঁদ কে শেষ দাগ করোনা আল্লাহ কে যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তালা নিদর্শন তার মানে সূর্য কে সৃষ্টি করেছেন আল্লাহ সোম্লা তালা চাঁদ কে সৃষ্টি করেছেন যখন সূর্যকে দেখি যখন চাঁদ দেখি তখন আমরা আল্লাহর অস্তিত্ব কে অনুভব করতে পারি এগুলো আল্লাহ তালার নিদর্শন তবে এই সূর্য আর চাঁদকে তোমরা যিনি এগুলো সৃষ্টি তাহলে সূর্য হল আল্লাহ এগুলো ইসলামের প্রতীক না নিদর্শন তবে এদের সিজদা করো না সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে তিনি আরো বলেছেন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 পাঁচ নম্বর পয়েন্ট এটা সস্তা কবর দিয়ে দাহ করার চা করতে গেলে প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে কবর দেওয়া সেই সস্তা একই জমি ব্যবহার করা যাবে এটা ফ্রি তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে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 অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয় কোরআনের শব্দ না হ্যাঁ আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে না যে কোরআনে বিদেশি ভাষা নেই তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর আরবিতে এর অর্থ উর্বর জমি আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাকা থেকে এর অর্থ কিছু চষা সেখানে পানির অভাব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 এটা আরবি শব্দ যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী হয়ে যাবে এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর অশ্বেতা হজরে আস এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে সাঙ্গে মানে পাথর অশ্বেতা মানে যেটা সাদা নয় অনেকটা শিবলিঙ্গের মতো হজরে আস শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে এ কথা একেবারেই অর্থহীন হাজার এ হাজার আরবি শব্দ মানে পাথর আসবাদ মানে কালো হাজার মানে কালো পাথর এটা আরবি শব্দ উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন জোর জবরস্তি করে চারকোনা জিনিসকে গোল বাক্সে ঢোকাচ্ছেন অনেকটা ট্রাইঙ্গেল মধ্যে স্কয়ারকে বসানো দুটো কিন্তু আলাদা জিনিস এটা অযৌক্তিক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 যার অর্থ দয়াময় পরম দয়াল আল্লাহ নামে শুরু করছি এখন ওমকে উল্টো করলে সাত আট ছয় হয় কিনা সেটা পরের কথা ইসলামে সাত আট ছয়ের কোন মূল্য নেই মানে এটা আরবি করলে নামে শুরু করছি এখন ইসলামে এই সংখ্যার কোনো মূল্যই নেই অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলি পক্ষরের ভ্যালু এত বায়াক্ষরের ভ্যালু এত তারপর এগুলো যোগ করে বলল যে বিসমুল্লাহ রহমান রাহিম হলো সাতশো ছিয়াশি এটা তার নিজের আবিষ্কার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 কোন ভুল ধারণা না থাকে কারণ অনেক মুসলিম শ্রী শ্রী রবি শঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন যদি ওনার কথা কোরআনের সাথে মিলে যায় অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায় সেগুলো মানতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে সেগুলো মানবো না এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই সচেতন করার জন্য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 আপনারা যদি কেউ এই টপিকের উপর ড জাকির রায়কে প্রশ্ন করতে চান তাহলে আপনারা একে একে প্রশ্ন করতে পারেন অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি। প্রতিকৃতি কথা আমি বাইবেল বা কোরআনের কথাও পড়িনি যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে আমার কোনো আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হিসেবে মুসলিম মানে যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয় আল্লাহর কাছাকাছি থাকে সে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 ইসলাম গ্রহণ করলে ভালো না করলে কোন সমস্যা নেই তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে জোর করব না আমরা তরবারি বা ইসলাম গ্রহণ করব না এটা ঠিক না ধর্মেই এই কোনটা একেবারে প্রচার করতে পারেন যেমন শ্রী শ্রী রবি তিনি আর্ট অব লিভিং এর কথা প্রচার করছেন এখন যদি বলি শ্রী শ্রী রবি আপনি কেন হাজার মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন উনি প্রচার করছেন যারা পছন্দ করছে গ্রহণ করছে আমরা আমরাও প্রচার করছি যারা পছন্দ করছে গ্রহণ করছে তাহলে একজন অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না তবে এটা তার স্টাইল সে উনাকে ইসলাম গ্রহণ করতে বলল শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি তাহলে শ্রী শ্রী অনুরোধ করেছিল শ্রী শ্রী রবিশঙ্কর এটা তার জীবন দর্শন আপনার যদি নিজস্ব ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন মানুষ পছন্দ করলে গ্রহণ করবেন জোর করবেন না জোর করাটা ভুল আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না যদি এভাবে দেখেন তাহলে কোন সমস্যা নেই আশা উত্তরটা পেয়েছেন যদি বলতে হয় এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে শ্রী শ্রী রবি শঙ্করের সাথে পঞ্চাশ থেকে একশো জনের লোক এসেছিল তাদের সবাইকে ভিআই সেকশনে বসানো হয়েছিল সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের আপনারা দেখেছেন তাদের মধ্যে মহিলা ছিল তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি কারণ তারা আমাদের গেস্ট আপনারা দেখবেন যে কথাই বলছিলেন লোকজন তাতে ছিল আর সাথে যারা এসেছিল তারা সব কথা শেষেই তালি দিচ্ছিল এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল আমরা পার্সেন্টেজটা জানি না আনুমানিক ভাবে অনেকে বলেছে পঁচিশ পার্সেন্ট হিন্দু আর পঁচাত্তর মুসলিম ছিল কেউ বলেছে এক ভাগ হিন্দু আর দুই ভাগ মুসলিম আমি জানি না এটা তবে মনে হয় মুসলিম ছিল আর অনেক হিন্দুও সেখানে ছিল শ্রী শ্রী রবি সাথে যারা এসেছিল তারা তার প্রতি ও বলা উচিত হয়নি আমি তো টপিকের উপরেই ছিলাম আমি তো টপিকের উপরে কথা বলেছি কোনো ধর্মের সমালোচনা করিনি আমি সত্য কথাটা বলেছি তবে সেখানে আরো অনেক লোক ছিল এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম তার প্রায় বিশ ত্রিশ মিনিট পরে আমি আমার বের হলাম তখনও ভিড় ছিল সেখানে একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন তার বুকের ব্যাচে শ্রী শ্রী রবি ভগবান বা এই টাইপের কিছু সেই বয়স্ক লোক বললেন ডক্টর জাকির নায়ক আপনার কথা আমার খুব ভালো লেগেছে এর আগে আমি শ্রী শ্রী রবি শঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম এখন থেকে আমি আপনার অনুসারী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 এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের পেয়েছিলাম পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে করেছে আল্লাহ হেদায়ত করেছেন আমরা কোন জোর করে নিচার করবো হাতে আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা আল্লাহ বলেছেন পবিত্র করোনায় এই নিয়মগুলো অক্ষর অক্ষরে পালন করেছি কিছু মানুষ বলা বলি করছিল ড জাকির নায়ক কিভাবে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 যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র চারটা কিতাবের নাম বলা হয়েছে তাওরাদ জবুর ইনজিল আর কোরআন কিন্তু এ বাদও আরো কিতাব পাঠানো হয়েছে যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি নামে চারটা তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্রকরণের আগে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল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 এই কিতাব আমি নবী মোহাম্মদের উপর অবতীর্ণ করলাম যাতে পারসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে আছে সুরা বাকার একশো নম্বর আয়াতে এছাড়াও সুরাজ জুমারের একচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জন্য তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট মনে করি কিনা দেখেন কোরআনের কোন আয়াত অথবা নবীজামের কোন হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানী কিতাব এটা আসমানী কিতাব কিনা বলতে পারবো না আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না আমি বলবো হতে পারে আমি জানি না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 আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত বলে ধরে নিতে পারি আল্লাহ পবিত্রের চব্বিশ করা হয়েছে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শক পাঠিয়েছি আর পবিত্রকরণে পঁচিশ জন নাম উল্লেখ করা হয়েছে তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতীয় সময়ের জন্য যেহেতু মোহাম্মদ সাল্ল সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আম্বিয়ার একশো নম্বর আয়াতে বলা হয়েছে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 সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন এখনকার দিনে পৃথিবীর সব মানুষে হ্যাঁ ভাই সামনে থেকে না এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব আসসালাম ডা জাকির নায়েক আপনার কাছে আমার প্রশ্ন আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারব বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা উনার প্রচারিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে দিয়েছিলাম এখানে নিয়ম হল শ্রী শ্রী রবি শঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরীয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে সেটা বাদ যদি সেটা কোরআন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 আরো বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময় মন ঘুরে বেড়ায় উনার কথা এটা আপনার মনোযোগ বাড়াবে আপনারা দেখবেন সেখানে নামাজের অনেক উপকারী কথা বলেছি এখন ব্রিদিং এর কথা যদি বলেন নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিস শ্রী শ্রী রবি শঙ্কর এর ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো উনি বলেছিলেন আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত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 তাজা বাতাস ভেতরে ঢোকাবেন সেটা ফুসফুসের জন্য উপকারী ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম ব্রংকায়টিস এরকম অনেক রোগই হবে না তাহলে ব্রিদিং টেকনিক উপকার হবে আপনার ফুসফুসের নামাজের সময় আমরা তো সেটা করি এছাড়া নামাজে আরো অনেক উপকারিতা আছে বৈজ্ঞানিক উপকারিতা আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রো মাথা সে সময় নিচে থাকে সিজদার সময় সাইনাসের একটা ড্রেনে তৈরি হয় ফ্রন্টাল সাইনাস এথমাল সাইনাস ম্যাক্সেলারি সাইনাস সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায় এতে করে চিলবেন আর কমে যায় তখন আমাদের এটাও শরীরের জন্য ভালো এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায় এরকম অনেক উপকারী এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসুল গুলো হার্ট হিসেবে কাজ করে যখন উঠে দাঁড়ায় তখন শরীরের উপরের অংশে সহজে রক্ত প্রবাহিত হয় এভাবে কায়াম রুকু আর গেলে অসুখ হওয়ার সম্ভাবনাটা থাকে। অনেক উপকারিতার কথা বলা যায় তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহআ আল্লাহ বলেছেন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 তারা অর্থ দেবে এটার আপনি কিভাবে জবাব দেবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেকের অভিযোগ করে ইসলাম তরবারের মাধ্যমে প্রচার করা হয়েছে সাহাবেক সময় মুসলিমদের তিনটা অপশন দেওয়া হতো যুদ্ধ শান্তি নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে বেশিরভাগ কি এই আজগুবি কল্পকাহিনীটা বারবার বলেছেন উনি বলেছেন কল্পকাহিনী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 আরব দেশগুলো শাসন করছি মাঝে কিছুদিন ব্রিটিশরাও করেছে এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর পরবর্তীতে ক্রুসেডাররা আসলো তখন সেখানে আজান দেওয়ার মতো একজন ছিল না কারণ আমরা ধর্মপ্রচারও করিনি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 কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল পৃথিবীর মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে পরিসংখ্যান এটা বলছে আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে ইউরোপে দ্রুত হারে বাড়ছে কে আমেরিকা না ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমি তিনি বলেছেন সব লোক ভয় পায় যে পারমাণবিক আরবদের অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবীজি মোহাম্মদাম জন্মগ্রহণ করেছিলেন এবারের প্রশ্ন ডান দিক থেকে সামালাম আমি আপনার কাছে জানতে চাইব যে এই নমস্কার শব্দটার অর্থ কি এটা সবসময় বলে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 অর্থটা কি আপনার জানা মতে এটার মানে নত যেন হওয়া আর একটু বিস্তারিত এটার তবে কমন অর্থটা হলো সব জায়গায় তবে স্বামী বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নত যেন হচ্ছি যদি এই অর্থ হয় নত হওয়া তাহলে এটা হারাম মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ এজন্য আমি কখনো নকল করি না সবসময়ই বলি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে এর উত্তরে আমি বলি অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয় যেমন এগুলো মুস্তাহাব না বললে ভালো গুড মর্নিং বলাটা হারাম না তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক গুড মর্নিং এর চেয়ে ভালো মর্নিং এর মধ্যে গুড কি আছে সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে তবে গুড মর্নিং বলাটা শরীরের বিরুদ্ধে যায় না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 বোন একটা কমন প্রশ্ন করলেন কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম আল্লাহ একজন কিন্তু এখানে কেন কুল বহু বচন কেন ছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু না কোরআন অনেক জায়গায় হিজারে নয় নাম্বার আয়াতে বলা হয়েছে এরকম অনেক জায়গায় আছে আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে বহু দুই প্রকারের হয় একটা হলো সংখ্যাগত বহুবচন আর একটা রাজকীয় বহুবচন সম্মান দেখানোর জন্য যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। বাচক পাঁচ ছয় জন লোক থাকলে বলি আমরা এটা করেছি আমরা ওটা করেছি। দ্বিতীয় সম্মানজনক বহুবচন। অথবা রাজকীয় ইংল্যান্ডেও যখন বলেন বলেন তিনি আমরা এটা করেছি যদিও তিনি একজন একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহু বচন তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন হাম দেখ না চাহাতে হ্যাঁ উনি তো একজন তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য এটা এক বচন একইভাবে আরবিতে আমরা এটা সংখ্যা বাচক অথবা আর তবে তিনি আল্লাহ এক অদিতীয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবো কিভাবে ভাই প্রশ্ন করলেন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 তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্ম বিশ্বাসের সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক যদিও সেটা নাস্তিক একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হল লাহা কোন উপিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে প্রথমে তাদের বোঝাতে হবে তারা ঈশ্বর না তারপর ঈশাল আমার অর্ধেক হয়ে গেছে আমি প্রথমেই প্রশ্ন করবো যে মনে করেন এমন একটা যন্ত্র একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোন মানুষ আগে দেখেনি সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয় পৃথিবীর কোন মানুষ যেটা আগে দেখেনি যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় যন্ত্রটা কিভাবে কাজ করে এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে তার উত্তর কি হতে পারে সে হয়তো বলবে বলবে উৎপাদনকারী অথবা অথবা আবিষ্কারক এরকমই কিছু একটা সেই উত্তরটা আপনি মনে রাখেন সে হয়তো বলবে স্রোসটা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক প্রস্তুতকারী এইরকমই কিছু বলবে উত্তরটা মনে রাখেন পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে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 এভাবে সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় ব্যাং কতদিন আগে জেনেছি সে নাস্তিক বলবে পবিত্র কুরন সেটা বলে গেছে চোদ্দশো বছর আগে সুরা ৩০ নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশ মন্ডলীয় পৃথিবী মিশে ছিল আমি তাদের পৃথক করে দিলাম আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি না।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 এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক তিনি পনেরোশো সালে জাহাজ করে পুরো পৃথিবী ঘুরে আসেন বিজ্ঞান যেটা জানতে পেরেছে কোরআন সেটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিমবাকৃতি এই আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত আরেকটা অর্থ এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে যার অর্থ ডিম জানি যে পৃথিবী বলের মতো পশ্চিমে কিছুটা চাপা দুইয়া এটা কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এভাবে কে বলতে পারেন সে নাস্তিক তখন বলতে পারবে হয়তো আপনাদের নবী মোহাম্মদ খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান তারপর বলবেন চাঁদের যে আলো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 সূর্য যার রয়েছে সিরাজ ওয়াহাজ বা দিয়া পবিত্র পুরানের চোদ্দশো বছর আগে কে এই কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো তার নিজস্ব আলো না সেই নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের নবী আসলেই অনেক বুদ্ধিমান তর্ক করবেন না পরের প্রশ্ন চলে যান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 এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজ বাহুন। এটা দিয়ে চলন্ত কোনো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের আবর্তিত হচ্ছে টেবিলের সূর্যের একটা ইমেজ আনতে পারি সেখানে দেখবেন কিছু কালো স্পট আর স্পটগুলো আনুমানিক পঁচিশ দিনে পুরো আবর্তিত হয়ে আগের জেগে ফিরে আসে তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে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 হাইড্রোলজি সম্পর্কে আমরা স্কুলে পড়েছি কিভাবে বৃষ্টি হয়ে বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্র সম্পর্কে বর্ণনা দেন তার আগে জানতামই না কোরআনে চক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে পানি বাষ্পে হয়ে যায় মেঘে পরিণত হয় জোড়া লাগে নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয় পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে সুরাজ জুমারের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে এরপর সুরা হিজার বাইশ নাম্বার উল্লেখ করা হয়েছে সুরা মুমিনের আঠার নাম্বার আয়ত্ত বলা হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে উনপঞ্চাশ নম্বর এতে বলা হয়েছে সুরা ফাতির নয় নম্বর আয়াতে বলা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এরপর সুরা কাফের আট ও নয় নম্বর আয়াতে বলা হয়েছে সুরা মুলকে তিরিশ নাম্বার আয়তে বলা হয়েছে সুরা তারিকের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে এভাবে আপনি একের পর এক শুধু পানিচক্রম্পর্কে বলা হয়েছে না কোরআন অনেক বিষয়ের যেমন জিওলজি পবিত্রকোরণে চোর আমের একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃহ পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে যেটা কিছুদিন আগে জেনেছি এরপর সমুদ্রবিদ্যা আমরা পানি দুই প্রকারের লোনা কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না পবিত্র করণে সুরাফ ফুরকানের টিপানো নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে তিনি দুই দরিয়াকে মিলিত ভাবে প্রবাহিত করেছেন একটা হলো মিষ্টি সুপেও অন্যটা হলো লোনা খর। ব্যবধান আমরা এখন জানতে পেরেছি যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বার্জাক উপকূলীয় এলাকা এরকম দেখতে পাবেন যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল এখানে দুটো সাগর মেশে মিশরের নীলনদের পানি যেখানে ভূমধ্য মেশে হাজার হাজার মাইল লম্বা দেখতে পাবেন। এরপর বায়োলজি নিয়েতে পেরেছি পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি হয়েছে প্রত্যেক জীব দেহে কোষ থাকে এই কোষের আশি পার্সেন্ট সাইটোপ্লাজম প্রত্যেক প্রাণীর শরীরের পঞ্চাশ থেকে আশি পানি আছে পবিত্র সুরা নুরের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে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 সুরাহ আনামের 38 নম্বর আয়াতে আছে তারপর মৌমাছির কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগে কে কথাগুলো বলতে পারেন এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য সুরের আটষট্টি উনসত্তর নম্বর আয়তে এটা আছে আমরা আগে জানতাম না কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধ উৎপন্ন হয়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 যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন বেদ আর বাইবেল অনেক বৈজ্ঞানিক তথ্য আছে তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্য আছে বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা পাশ করবে না কিন্তু যদি কোরআন পরীক্ষা করেন আলহামদুলিল্লাহ কোরআন হলো আল্লাহ হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ সালামালাইকুম রহমতুল্লাহ ভাই এটা ওই প্রশ্নেরই মতো আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজ রুমে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 শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম কারণ তিনি স্রষ্টা তিনি সৃষ্টি নন। তাহলে আমি আপনার সঙ্গে একমত সৃষ্টি করা কিছু নিয়ে বললে নাস্তিকের কথাটা ঠিক আছে একটা শুরু থাকবে যেহেতু তাকে সৃষ্টি করা হয়নি তার কোনো শুরু নেই কোন শেষ নেই আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর সায়েন্টিফিক মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সবকিছুর একটা স্রষ্টা আছে সূর্যের স্রষ্টা আছে চাঁদের স্রষ্টা আছে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 প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে মহিলার জন্ম দেবেশ্বরের সৃষ্টি হয়েছেন জন্ম নিয়েছেন মারাও গেছেন সেই দেবদেবী শুরু আছে শেষও আছে সত্যিকারের ঈশ্বর আল্লাহ তালা আল্লাহ তার কোন শুরু নেই শেষও নেই আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন করবেন মহিলাদের মধ্যে থেকে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 অনেকে আমার সাথে বিতর্ক করতে চায় তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চায় সেটা আবার আমি চাই না কেউ মতবিনিময় করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে হবে। বা থাকতে যদি কোন লোক কথা বলে দশ হাজার মানুষকে আকৃষ্ট করতে পারে তার সাথে মত করা যায় যেমন শ্রী শ্রী রবি উনার হাজার হাজার অনুসারী আছে ওনার সাথে আলোচনা করা যায় উনি বিখ্যাত কিন্তু যে সেরকম বিখ্যাত না যার কোন অনুসারী নেই তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে তাহলে আলোচনা করব আর এরকম একটা আলোচনা তেসরা ফেব্রুয়ারি দালাইলামার সাথে তবে দুদিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে আর কবে হবে জানিনা দুবাইতে হওয়ার কথা দুবাইয়ের শাসক শেখ মুহম্মদ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দালাই লামা বলেছিলেন উনি কোন মুসলিম বিশেষজ্ঞের সাথে মত করতে চান তখন শেখ বললেন কার সাথে আলোচনা করা যায় ওনার লোকজন আমাদের সাথে যোগাযোগ করলো। যে আমি দালাইলামার সাথে লাম আগ্রহী কি না আমি বললাম কোনো সমস্যা নেই তিন চার দিন আগে সব ঠিক করা হয়েছিল তারপরে জানানো হলো ওনার জন্য এখন দুবাইতে আসা একটু সমস্যা তাই ক্যান্সেল করা হয়েছে আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে যোগাযোগ করেন দালাইলামার লামার অনেক অনুসারী আছে ওনার সাথে আলোচনা করা যায় উনি বৌদ্ধদের প্রধান ইনশাল্লাহ যদি আল্লাহ চানো আমি এছাড়াও অনেক অনুসারী আছে এমন কারো সাথে জাকির ভাই সবসময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে মত করছেন তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন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 ভাই প্রশ্ন করলেন বক্তারা কেন মূল টপিক থেকে সরে যান আয়োজকরা কেন এ ব্যাপারে কিছু বলেন না দেখেন ভাই আয়োজকরা অনুরোধ করতে পারে যে টপিকের ভেতরে থাকেন আপনারা যদি সরে যান তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন তারা ভাবছেন টপিকের উপরে কথা বলছেন এখন বিচার করবে দর্শকরা কেউ যদি টপিক থেকে সরে যায় মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন শিক্ষক বলতে না ভুল লিখেছ কেন কেন লিখেছ এটা বলা যাবে না তুমি ফেল করাতে পারেন এখানে বিচার করবে দর্শকরা এটা তো কোনো ঠিক করা হয়েছে তারা রাজি হয়েছেন ক্যাম্বেল এর কথা যদি বলতে হয় এমন না যে উনি টপিক বাইরে বলেছেন আলোচনার টপিকের কথা যদি বলতে হয় উনি টপিক ভেতরে ছিলেন তবে সেটা টপিক মাত্র একটা অংশ টপিক ছিল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন বাইবেল উনি প্রথম থেকে কোরআন আক্রমণ করে গেছেন পুরো পুরো রেডি ছিলেন প্রথমে উনি বলেছেন পরে আমি উনি রেডি ছিলেন আর নিশ্চিত ছিলেন কেউ বছরে আমি কোন ডিবেট ভিডিও আধ ঘন্টার বেশি দেখতে পারি না শেখ দিদাতের অনেকগুলো ক্যাসেট দেখেছি সব আধ ঘন্টা করে এভাবে পুরোটা দেখতে চার দিন লাগবে একবারে আধ ঘন্টার বেশি দেখতে না। কিন্তু একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেখানে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে যা বলছেন সেগুলো হয়তো সঠিক কুতর্ক আলাদা কথা ডাক্তার হয়েও ভয় পেয়ে গেলেন যে কোরআনে তাহলে ভুল কথা বলা হয়েছে ডক্টর ক্যাম্বেল রেফারেন্স দিয়েছেন এরপর যখন আমি এলাম উনি ভাবলেন যে এবার সব শেষ এত বড় একজন লোক করোনার বিরুদ্ধে বলেছে আর এই বাচ্চা কি উত্তর দিতে আসছে তিনি ভাবলেন এটা হয়তো খ্রিস্টান করেছে হয়তো এই ছেলেটাকে স্টেজে আসার জন্য কিছু টাকাও দেওয়া হয়েছে। তবে ডিবেটটা মুগ্ধ হয়ে গেলেন তারপর বললেন আমি ডক্টর জাকি নাইকে সাথে দেখা করব। উনি নিজেও একজন ডাক্তার তারপর সৌদি আরবি জানেন ইসলাম সম্পর্কে এখন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা যদি বলতে হয় সেই ডিবেটে উনি টপিকের একটা অংশ নিয়ে বলেছেন কারণ তার উদ্দেশ্যই ছিল ইসলামকে আক্রমণ করার না কি করতে পারবে আমি টপিকের মধ্যে ছিলাম বলেছি আমি ছিলামের উত্তর দিতাম তাহলে দ্বিতীয় অংশ কি হতো আমরা যখন ডিবেট জন্য ট্রেনিং দিই তখন ছাত্রদের বলি আপনাকে কিন্তু টপিকের এর ভেতরেই থাকতে হবে যদি বক্তা বিপক্ষে কোনো কথা বলে কিছু সময় দেন সেখানে পুরো সময়টা খরচ করবেন না আমার লেকচারটা সেভাবে সাজিয়েছিলাম একটা অংশে আমি অভিযোগের উত্তর দিয়েছি এভাবে ঈশ্বরের বলেছেন সেটা টপিক বাইরে উনি ভেবেছিলেন তার অভিযোগের উত্তরই দিতে পারবো না আমি সেখানে আমি যিশুখ্রিস্টকে নিয়েও কিছু কথা বলেছি উনি অবাক হলেন আপনারা দেখবেন যে সে সময় তার মুখ সাদা থেকে লাল হয়ে যাচ্ছে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 কারণ সময় ছিল আয়োজকরা বাধা দিতে পারেন না আমরা বলতে পারি জোর করতে পারি না ডিবেটে সবাই বোঝা বলতে হবে সরে গেলে সমস্যা তাদের লেকচারের মাঝখানে তো বাধা দেয়া যায় না সময়ের কোটা পার হলে আয়োজকরা বাধা দিতে পারেন এ ব্যাপারটা পরিষ্কার করে বলা হয় অনেকেই সেটা না মেনে টপিকের বাইরে চলে যায় তবে আমাদেরকে নিয়মটা মানতে হবে কারণ আমরা সত্যের কথা প্রচার করছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাই ইসরার একাশি নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন বেঙ্গালোরের একজন বয়স্ক লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন বুকে শ্রী শ্রী রবি একটা ব্যাজও ছিল উনি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলেন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 হ্যাঁ কিছু কাজ করা যায় যেমন হাতে চুমু খাওয়া এই কাজটা শীর্কের পর্যায়ে আগুনে জ্বলতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয় এরকম একবার মানে গতকালের কথা এক লোকের খুব ভালো লেগে গেছে আমাকে মুসলিমরা মুগ্ধ হয় আলহামদুলিল্লাহ এখানে তো আমরা বুঝতে পারছি না বুঝে এরকম করছে এদের সুধরাতে হবে যে সাহাবিগণের পরে ডক্টর জাকির নায়ক না আমাদের নবীজ মহম্মদুল্লাম বলেছেন পরবর্তী দুই জেনারেশন এবং রাসুল এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান এজন্য যারা লাইম লাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন শয়তানের হাত থেকে রক্ষা করো আমার কথা যদি বলেন আলহামদুল্লাহ রাতে এশার নামাজ পড়ার পরে আমি দুই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে উল্লেখ করা হয়েছে প্রত্যেক নবীর জন্য আমি শত্রু করেছিলাম অপরাধীদের এটা আলাদা ব্যাপার আমরা নবীদের চেয়ে ছোট সাহাবিগণের চেয়েও ছোট তবে সব মানুষ এভাবে জনপ্রিয় হয়ে যায় শয়তান তাদের ভুল পথে পরিচালিত করতে চায়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 আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের সুযোগ দেন খড়ের গাদায় সূর্যের আলো পড়লে যেমন জ্বলে উঠে সেরকম আমাদেরকে তা দরকার নেই এটা করলে আমরা কিছু সব পাবো জাননাতে যেতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন